ইবনু উমর আদিল তাল্লান্ন বর্ণিত তিনি বলেন এক সফরে তিনি নবী সাল্লাহ আলি সাল্লাম এর সঙ্গে ছিলেন এবং তখন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন উমর রদিয়াহতালাহ একটি বেয়ারা উঠে সওয়ার ছিলেন উঠটি বারবার নবী সাল্লাহ সাল্লাম এর আগে যাচ্ছিল আর তার পিতা উমর রদিল তাল্হ্ন তাকে বলছিলেন হ্যাঁ আবদুল্লাহ নবী সাল্লাহ আলি আগে চলা কারোর জন্য উচিত নয় তখন নবী সাল্লাহু আলুসাল্লাম উমর আদিআ তৌলাহ্নকে বললেন এটা আমার নিকট বিক্রি করো উমর আদুলাহালন বললেন এটা তো আপনার तक क्रय हे आब्दुल्ला तुम्हारे दिए तुम जाइ करते